السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على النبي الامين وعلى اله واصحابه أجمعين وبعد সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর ত্বহা رحمه الله রচিত بيان اعتقاد اهل السنه والجماعه اهل السنه والجماعتর আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করেছিলেন তিনি বলেছিলেন وان محمدن عبد المستفاه ونبي এবং আমরা এই সাক্ষ্য দেই যে এটা বিশ্বাস করি যে ইমান রাখি যে মহম্মদ সাল্লাহাম তার আল্লাহ তার পক্ষ থেকে তার পছন্দনীয় ব্যক্তি তার পছন্দনীয় বান্দা ছিলেন এবং তার পছন্দীয় নবী ছিলেন এবং তার পছন্দীয় রাসুল ছিলেন তিনটি শব্দ ব্যবহার করেছেন মুস্তাফা মুজতাবা মোরতাদা এগুলি সবই হচ্ছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা আলাামের গুণাগুণ সমান দর্শক কিন্তু আমরা গত পর্বে আলোচনা করছিলাম মহম্মদ রসুল্লাহ সাল্লাহামের বিভিন্ন প্রমাণাদি যে তিনি যে পক্ষ থেকে নবী এবং রাসুল ছিলেন যে সেটার উপর বিভিন্ন প্রমাণাদি আমরা তুলে ধরতে চেষ্টা করেছি আমরা বলেছিলাম যে বলেছিলাম যে রসুল্লাহ সাল্লা স্লামের প্রমাণাদি অনেক বেশি সেগুলিকে যে আলোচনা করতে হয় বিভিন্ন প্রকার হিসেবে আলোচনা করতে হয় সে প্রকারগুলিকে আমরা সাত প্রকারে নিয়ে এসেছিলাম প্রথম আমরা বলেছিলাম যে প্রথম যে জিনিসটি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে নবীমাসুলছেন তা প্রমাণ করবে তা হচ্ছে পূর্ববর্তী কিতাব সমূহে আমাদের নবী মোহাম্মদ সোল্লাম সম্পর্কে বিভিন্ন সুসংবাদ দেয়া হয়েছিল দ্বিতীয়ত রসোল্লাহম আগমনের ঠিক পূর্ব মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে একজন নবী আসছেন এবং তার কারণে বিভিন্নভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি প্রমাণ করছে যে রসুল্লাহম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী অঙ্গরাজ ছিলেন তৃতীয়ত যে জিনিসটি আমরা বলেছিলাম যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা এমন কিছু জিনিসের সংবাদ দিয়েছেন যা আগের সংবাদ বা ওই সময়ের সংবাদ বা পরবর্তী সংবাদ সবই যথাযথভাবে যে সেগুলো সত্য এবং সেগুলি সত্য প্রমাণিত হওয়ার কারণে নবী মহম্মদাল্লাহ আসলাম আল্লাহর পক্ষ থেকে নবী প্রমাণ করা হয়ে যায় চতুর্থ যে জিনিসটি এমন কিছু কাজ করেছেন তার সময় যে কাজগুলো খুব লৌকিক ছিল অলৌকিক ছিল এবং যেগুলি প্রমাণ করে যে সাধারণ কোন মানুষের দ্বারা তা সংঘটিত হতে পারে না আমাদের নবী মাহমুদম দ্বারা তা সংঘটিত হয়েছে সুতরাং তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসুল ছিলেন পঞ্চমত যেটা ছিল সেটা হচ্ছে রসুল্লাহলাম ব্যক্তি চরিত্র প্রমাণ করছিল যে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসুল ছিলেন ষষ্ঠত ছিল जा जा करें। रसुल दे जो रसुल्लासम जा पूर्वर्ती नबी रसुल्ते क्यों मिलिए देले बुझे नतून को नबीमसम वरुँ तेरा तरी धारिकाय प्रेरित एक नबी उम रसुल तर मतोई रसुलम जो जिनटीम प्रमाण करसुल्लासम आल्ला पक्ष प्रेरित नबीम रसुल আল্লাহ তালা তাকে এমন এক কিতাব দিয়েছেন যে কিতাবটি কেমন পর্যন্ত চ্যালেঞ্জ হিসেবে থাকবে যে কিতাবটি কেয়ামত হিসাবে এমন জিনিস আসবে এমন জিনিস নিয়ে আসবে যে জিনিসের বিপক্ষে কেউ কোন দাঁড়াতে পারবে না এবং নতুন নতুন তথ্য সেখান থেকে বের হবে তা প্রমাণ করবে যে আমাদের নবী মাহমুদ রাসুল উল্লাহ সাল আসল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন গতপর্বে আমরা এই বিষয়গুলো প্রথমটি আলোচনা করছি অর্থাৎ কোরআনে কারিমে আমাদের নবী সেই বিষয়গুলো বিশেষ করে তাওরাত এবং ইঞ্জিলে উল্লেখিত হয়েছে সেটা আমাদের কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে ইঙ্গিত করা হয়েছে আজকে আমরা আলোচনা করব যে সত্যি সত্যি কি তাওরাত ইঞ্জিলে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহামের নিদর্শ তার নাম গুণ এগুলিকে উল্লেখ করা হয়েছে কি না আমরা যদি দেখি সেগুলিতে অনেকে কিতাব লিখেছেন গ্রন্থ লিখেছেন কিন্তু আমরা এই বিস্তারিত আলোচনা করব না শুধু আমরা ষাটটি পয়েন্টে আলোচনা করব যে সাতটি জায়গায় আমরা দেখতে পাই তাওরাত সুস্পষ্ট সুস্পষ্টভাবে এসেছে যে আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা আলহ সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসুল এর মধ্যে তাওরাত এসেছে যা আউ তাজ্লাহ মিন তুর এ মিন ও আশরক তার অর্থ হচ্ছে এটা সিনাই পর্বত থেকে আল্লাহ যে মহিমা সেটা প্রকাশ পেল এবং সাইদ থেকে সেটা আলোকিত করল এবং যেভাবে ফারান থেকে ফারান পাহাড় থেকে সেটা সবচেয়ে বেশি सबचे बलो उद्भासित करल और सब चे प्रकाश लाभ करल तरह जीवले फारानेसलो दस हजार पवित्र व्यक्ति जरा से आ डान हाथे छर तार शरियतर आलो अर्थात कुरने करीम इत्यादि तो यह विषयगुलूने तवराते व्याख्या करते व्याख्या यकम जो सीन पर्वत आसार अर्थ हे सीन पर्वत के আল্লাহ তালার যে আলসে তা হচ্ছে মুসা আলাহিসের কাছে যা নাজিল করা সেটা তাওরাত আর সাইর সাইর যা আসছে তা হচ্ছে সাইর একটা জায়গার নাম সেখান থেকে ইঞ্জিল ইঞ্জিল দেওয়া হয়েছে ইসা আলাহামকে সেখানে সেই নাসেরা নাসেরা নামো জায়গাতে জায়গা পাশে যে গ্রামটি সে যে জনপদটি সেটার নাম হলো সাঈর সেখানে ইসা আল্লাহামকে ইঞ্জিল দেওয়া হয়েছিল আর ফারান থেকে ফারান পাহাড় থেকে आलो चतुर्देश कथा फारान पहाड़ नोम सोल्लामिल उल्लेखित कारण फारान पहाड़ बहिलउम विशेषकर मुस्लिमरा एवं आहिल कित सबाई एकमत पोषण कर फारान बोलते मक्कर पहाड़ के बोझानक्कर पहाड़ के बोझाना तो देखते पाई एक सुबह भेतरे আল্লাহ তিনটি জিনিস উল্লেখ করেছেন একটি হচ্ছে তাওরাতের কথা উল্লেখ করেছেন ইঞ্জিলের কথা উল্লেখ করেছেন এবং কোরআনের কথা উল্লেখ করেছেন এবং কিভাবে আলো ছড়িয়ে পড়েছে সে কথাটি উল্লেখ করেছেন কারণ এবং তিন রকমের কথা শব্দ উল্লেখ করেছেন প্রথম তাজ্লা আল্লাহ তাল আলো সেখানে দেখা দিয়েছে অর্থাৎ তাওরাতে শরীয়তের একটি অংশ প্রকাশিত হয়েছে এর পরে ওয়াশ রাখা মিন সাইদ এবং শাড়ির আলো আরও বেশি উদ্ভাসিত হয়েছে যখন শাড়ির থেকে সেটা এসেছে অর্থাৎ ইজিলে সেটা আরও একটু বেশি নূর ও হুদান হেদায়ত এবং নূর নিয়ে এসেছে আর যখন সারা দুনিয়ায় প্রসার লাভ করেছে তা হচ্ছে জিবাল ফারান থেকে সেটা হচ্ছে মাহমুদ রাসলসল ফলে যেটা যে কোরআন নাজি হয়েছে তা সারা দুনিয়ায় প্রসার লাভ করেছে এবং সারা দুনিয়া তার সরিয়েতে প্রসারিত হয়েছে তাহলে একটি নিদর্শনের ভিতরে একটি আয় তওরাতের একটি কথার ভিতরে আমরা পাই তিনজন নবীর কথা তিনটি কিতাবের কথা এবং তিন ধরনের আলোর কথা যে আলো সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে ঠিক একই জিনিস আমরা কোরআন একাদিমে অন্য জায়গায় দেখতে পাই আল্লাহ তালা কোরআন কারিমে সুরা তিন তিনের মধ্যে বলছেন ওয়া তিন ওয়া জৈতুন ওয়া তুর সিন ওয়াহাজ আমিন আল্লাহ তালা এই মনে হয় যেন ওই কথাটি পুনরায় ব্যক্ত করেছেন তিন এবং জৈতুনের শপথ করে এবং তুর এ সিনের শপথ করে ওয়াহাজ আল বালাদ তিন এবং জৈতুন হচ্ছে ঈশা আল সালামের স্থান যেখানে তিন এবং জৈতুন আজও সেখানে তিন এবং জৈতুন সেখানে উৎপন্ন হয় তিন জৈতুন সেখানে খুব বেশি পরিমাণ উৎপন্ন হয় অতুর সিনিন এবং সিনে পর্বত যেটা মুসা আল্লাহ সাল্লা সাল্লামের কিতাব নাজিল হওয়ার ঘটনা সেখানে কিতাব দিয়েছেন সেখানে আল্লাহ তালা তাকে সেখানে কিতাব দিয়েছেন তারপর আল্লাহ তালা বলছেন ভায় আল আমিন এবং এই বালাদিলাম এবং এই নিরাপদ নগরী অর্থাৎ মক্কা নগরী মক্কা নগরী আলোচনা করার তাওরাতের আলোচনা করেছেন এর আগে আলোচনা করেছেন ইঞ্জিলের এটা আরেক রকমের ধারাবাহিকতা আলোচনা হয়েছে অর্থাৎ মনে হয় যেন প্রথমে ইসা আলাইসালামের আলোচনা তিনি শরীয়তের পরি ছিলেন তিনি তাওরাতের শরীয়তের ছিলেন এজন্য প্রথমে তাওরাত তিনি আলোচনা করেছেন তারপর আল্লাহ বললেন जार परिपूर्णता दिए बड़ जीटेपूर्ण शरियतर से आलोचना शरियत आलोचना करा सब समस्त शरियत के रहीत करत पर शरियत अवशिष्ट थे बालादल अमिन इस अर्थात मक्काज शरियत उल्लेख कर बोझा गया कथाटी ताउर एस कथा उल्लेख से ता, कुरान, ता, आ, कुरान श, कर छे जो से कुरान सत्यन कर सत्यलुप्त प्राय अने सेवर्तन कर फेक जिन हमने देखिए प्रथम नष्टा उल्लेख कर प्रथम उल्लेख कर তারপরে উল্লেখ করা হয়েছে সাইরের কথা তারপরে উল্লেখ করা হয়েছে জেবা ফারানের কথা তাওরাতের কথা উল্লেখ করে ধারাবাহিক যদি আমরা কাল পরিক্রমা আসি তাহলে দেখতে পাও প্রথমে মুসা আলাহিসাল্লাম আসছিলেন তারপরে ঈসাআ আলাহাম আসেন তারপরে মোহাম্মদ রাসুল্লাহামকে আল্লাহ তাল্লাহ দুনিয়াতে নবী এবং রাসুল ইসাহ পাঠিয়েছেন তাহলে বোঝা গেল যে তিনটি একই একই একই উৎস থেকে এসেছে সেটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এসেছে এবং সেটা প্রমাণ করে এখানে আরেকটি জিনিস উল্লেখ করা হয়েছে সেই সুসংবাদে সেখানে বলা হয়েছে দ্দিসহিল ইউমনা বারাদুশারী আতুল্লাহ তার সাথে দশ হাজার পবিত্র ব্যক্তি এসেছেন এরা কারা এরা হচ্ছে দশ হাজার ব্যক্তি দিয়ে মহম্মদ রসুল্লাহ সাল্লা মক্কা জয় করেছিলেন বিভিন্ন বর্ণনায় আমরা সেটা দেখতে পাই তা প্রমাণ করে রসুল্লাহ সাল্লা মক্কা বিজয়ের ঘটনা যে বিজয়ের মাধ্যমে সারা দুনিয়ায় বিজয় লাভ করেছে ইসলাম যে যার কথা কোরআন করিম আল্লাহ তাহলে নিজে ঘোষণা করেছেন ইন্না ফা এলাকা মুখে আর কোনো ফাঁসাই নেই রসুল্লাহামী যা সম্পর্কে বলেছেন লা হিজরত আদাদাই বিজয়ের পরে আর কোন হিজরত নেই অর্থাৎ আর হিজরতের প্রয়োজন নেই কারণ আলহামদুলিল্লাহ ইসলামী রাষ্ট্র হয়ে গেছে ইসলাম এখন সারা সারাদ প্রসার লাভ করবে ঠিক এই কথাটি যেন ঘোষণা করা হয়েছে যে দশ হাজার পবিত্র ব্যক্তি নিয়ে তিনি মক্কা জয়লা করেছেন সেই কথাটি সেখানে উদ্ভাসিত হয়েছে উল্লেখিত হয়েছে অনুরূপভাবে তার শরীয় তার শরীয়ত তার ডান হাত দিয়ে আসছে অর্থাৎ তার শরীয় সারা দুনিয়াতে প্রসার লাভ করছে এবং সেটা প্রসারিত হয়েছে एक सुबह प्रमाण कर एक सुबह नबी सत्यतार प्रमाण कर নবী ইব্রাহিম সন্তান ছিলেন এক সন্তান ছিলেন নাম ছিলেন ইসহাক আরেকজন ছিলেন ইসমাইল ইসমাইল বড় বড় সন্তান ছিলেন এবং তাকে তিনি ইয়াতে জিব ফারানে ফাহারানে রেখে যান অর্থাৎ মক্কাতে রেখে যান সেখানে আল্লাহ তালা কি অবস্থা করবেন বড় করবেন কিভাবে এই এলাকা আবাদ করবেন এই কথাটি তাওরাতে ঘোষণা করা হয়েছে তাওরাতে ঘোষণা করা হয়েছে যে আল্লাহ তালা ঘোষণা কর হাজেরকে জানালেন যে ইসমাইলের সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন যে বলেছেন যে যে ইন্নি জায়ল উহুল উম্মতি না সেখানে এই শব্দটি আসছে যে আমি তাকে একটি বড় উম্মতের জন্য বাবা হিসেবে পাঠাচ্ছি সেখানে আর বিরাট জাতি করবো আরব জাতি পুরোটাই ইসমাইল আলসালামের বংশদর্শী হিসেবে পুরো জাতিটাকে আল্লাহ তারা উল্লেখ করেছেন তাকে একটি বড় জাতি হিসেবে তাদের জন্য পাঠাচ্ছি তারপর বলেছেন ওয়াজ জামাতুন জিদ্দান ও জিদ্দান এটা আসলে অপভ্রংশ তারা পরিবর্তন করে দিয়েছে এখানে ছিল যে ও উমিদুহু বে কোন কোন জায়গাতে উমিদুহু মোহাম্মাদ সরাসরি শব্দটাই আসছে পরিবর্তন করেছে তারা পরিবর্তন করতে গিয়ে তারা মু অর্থ কোনো কিছু দেয়া কোনো কিছু দান করা বেশি বেশি দেয়া অর্থে এই জন্য তারা সেটাকে পরিবর্তন করে যেহেতু কোরআনকারিম আল্লাহ তালা বলেছেন ইহা রেফুন কালিমা আদারেহী তারা তারা স্থান পরিবর্তন করে অর্থ পরিবর্তন শব্দ পরিবর্তন করে ঠিক এই মোহাম্মদের নাম সেখানে ছিল পূর্ববর্তী তাওরাতগুলোতে সে নাম সরাসরি শব্দ উল্লেখ কিন্তু তারা হিংসা বশত এবং তারা অহংকারবশত সেই নামগুলি পরিবর্তন করে তারা নাম মোহাম্মদ নাম পরিবর্তন করে প্রথমে নাম দিয়েছিল মাদমাদ মাদমাত বুঝে ফেলবে মহম্মদাল্লামের নাম পরিবর্তন করে এটা আবার পরিবর্তন করে নাম দিয়েছে ও মাদ্দা মাতুন জিদ্দ্যান যেভাবে বলুক না কেন সেটা মোহাম্মদ সাল্লাহ আসালামকেই সামিল করে কারণ আল্লাহ তালা এই ইসমাইল আলাইসাল্লামের বংশে আর কোন নবী পাঠাননি একমাত্র মাহমদ সাল্লাহামকে পাঠিয়েছেন এবং তাকে দিয়ে তা ইসমাইল ইসমাইলের মা হাজারকে আল্লাহতালা সুসংবাদ দিচ্ছেন যে আমি এই তোমার সন্তানকে একটি বিরাট জাতির পিতা করব অর্থাৎ সবাই তার বংশধর হবে তার আরব জাতি তারপর বলছেন যে তাদেরকে আবার আমি আরো বেশি জিনিস দেব যে জিনিসটা একজন ব্যক্তি দিয়ে দেব যে ব্যক্তি তাদেরকে হেদায়তে পথে নিয়ে যাবে তিনি হচ্ছেন মোহাম্মদ কিন্তু এই তাওরাতের যারা লেখক তাওরাতে যারা সংরক্ষক তারা তাদের কিতাবকে পরিবর্তন করেছে পরিবর্তন পরিবর্তনের পরে তারা সেটা পরিবর্তন করে মহম্মদকে মাদ মাদ করেছে প্রথমে তারপর তার পরিবর্তন করে বললো মাদ্দা মতুন জিদ্দ্যান শব্দ শব্দ কাছাকাছি নিয়ে রাখে দিল যাতে করে কেউ বুঝতে না পারে যে মোহাম্মদ সাল্লা সামাল আল্লাহর পক্ষ থেকে নবী ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোরআন সেই বিষয়টি উল্লেখ করার কারণে আমরা বুঝতে পারি যে যেহেতু এই নবী এই নবী এই নবীর কথা সারা দুনিয়া প্রসার লাভ করেছে এবং এই নবীর কারণে সারা দুনিয়া সব জায়গাতে ইসলাম প্রসারিত হয়েছে এবং তাদের উপরে স্থান পেয়েছে সুতরাং এই নবী মোহাম্মদ সাল্লা পক্ষ থেকে নবীম রাসুল ছিলেন সেটা প্রমাণ করে এই আয়াত তাদের এই তাদের এই ভাষ্যটি সেটা প্রমাণ করে অন্য জায়গাতে আসছে ইসমাইল সম্পর্কে বলা হয়েছে অন্য জায়গায় তাওরাতের অন্য জায়গাতে বলা হয়েছে ইনাহু ইয়েক ইয়দি ल सम्पर् बला हाथ सप सब हाथ उठे एट सत्य कथा जो आल्ला जख मोहम्मद सल्लासम के दुनिया ते তখন আরবরা ছিল সবচেয়ে নিকৃষ্ট জাতি কিন্তু মহম্মদকে পাঠানোর কারণে তাদের দ্বারা আল্লাহ আগের এবং পরে সমস্ত জাতির উপরে মহাম্মদকে শ্রেষ্ঠত্ব দিলেন সেখানে তখন শ্রেষ্ঠ মানুষ বিয়ে বিবেচিত হইত তখনকার সময়ে যে রোম এবং ফারেস পারস্য এবং রোম সম্রাট এবং তাদের এলাকা সবচেয়ে বেশি প্রভাবিত সবচেয়ে বেশি সম্মানিত এলাকা ছিল কিন্তু এই আয়াতের সুসং এই তাদের এই ভাষ্যের সুসংবাদ দ্বারা বোঝা যাচ্ছে তাওরাতের এই ভাষ্যের সুসংবাদ দ্বারা the ता, आज देखा जाए मुहम्मद सल्लाहलामर द्वार आल्ला फार रोमे पराजित कर युदी और नासारा मजूस मुशरेक सोबेन सब स्थान दिए क्या पर्त जत जब्ल সালামী দিনকে আল্লাহ বিজয়ী ঘোষণা করেছেন এই দুইটি সরাসরি করব আমরা জানি আলাহ উপরে সেখানে জাবুরে সুস্পষ্টভাবে উল্লেখ আছে জাবুরে বলা হয়েছে তোমরা আল্লাহর তসবি পাঠ করো নতুন করে ওলিয়ফল খাল উম যারা আল্লা সষ্টার উপর বিশ্বাস করে তারা যেন খুশি হয় যে আল্লাহ তালা তার পছন্দ করেছেন একজন উম্মদকে তার জন্য একটা উম্মদকে ওয়েসাদ্দ আল্লাহ নামিন হুমবিল কারামা তাদের মধ্যে তাদের মধ্যে যারা ন্যাক্কা তাদের থেকে আল্লাহ তালা কারামত দিয়ে তাদেরকে পথ দেখিয়েছেন বিশেষ সম্মান করেছেন ইউসফ বেহু নাহু আলাদহিম তারা তাদের শোয়ার সময় তসভি পাঠ করে ও বেরুন আল্লাহ বিয়া সোয়াতি মোর্তাফা এবং উচ্চ স্বরে বিভিন্ন জায়গাতে তারা আল্লাহ আল্লাহ নাম ঘোষণা করে তাদের হাতে থাকবে তরবারি জেতক তরবারি ধার থাকবে প্রখর দুই দিক থেকে ধার থাকবে ধারা দুই দিক থেকে ধারা তরবারি থাকবে লিয়ান্তা কেমা বিহিম মিনাল উমামিল বুদুনাহ যারা আল্লাহর এবাদত করবে না তাদের বিরুদ্ধে যেন তিনি প্রতিশোধ দিতে পারেন তাদের বিরুদ্ধে শাস্তি দিতে পারেন এই যে একটি জাবুরের একটি ভবিষ্যৎ বাণী এই জাবুরের ভবিষ্যৎ আমরা দেখতে পাই যে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইস্লামের জন্য সুস্পষ্টভাবে খাপ খেপ সম্পূর্ণভাবে তার সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ হয় আর কারোর সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ হয় না আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি পরবর্তী কোনো পর্বে আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন এবং আল্লাহ আপনাদের আমার সময় কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি